শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথিত। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে নৌকা বিহার সাতাশে অক্টোবর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী এই বলিয়া গন্ধর্পনিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন শ্যামা মা ঘুড়ি ভব বাজার মাঝে ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি কাক গন্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নাড়ি ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়া বাড়ি বিষয়ে মেজেছ মঞ্জা কর্কষা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেঁসে দাও মা হাত প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তাঁর লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থেকে ছুঁলে দৌড়ি করতে হয় না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আল্লাদ তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে নেন তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আমি ওই খেদে খেদ করি তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরই আমি বুঝেছি জেনেছি আশয়ও পেয়েছি এসব তোমারই চাতুরি। কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই जश अपज सुरस कुरस रस रोश तोमी रसे रस भंग क्यों कर रसेश्वरी प्रसाद मन नहींच मनर आखि ठारि ओमा तुम्हार दृष्टि सृष्टि पोड़ा मिष्टि घूरिता माय भूले मानू संसार প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি ভক্ত। মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ সহাষ্যে না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো সা রে তোমরা বেশ আছো নকশ খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়ানা কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে এ বেশ সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তানা হলে হবে না এক হাতে কর্ম কর আর হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপাঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙই ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুটফাট ইট মিট আবার পায়ে বুট জুতা শিজ দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি ষোলোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো तो सही रकम कथा बार्ता चिंता जाए जदि भक्तर संगे राख ईश्वर चिंता हरिकथा ये मन नहीं सब एक पाशेवार एक पाशे सतान एक जन के एक सतान के आक भावे आदर कर एक ही मन